তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি, আছিও ভালো আছি বেশ ভাত নেই পেটতে হাত রাখি মাথাতে ভাত নেই হাত রাখি মাথাতে খুদার জালাতে পুর শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ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 रास्ताए बखाटे आगुन बजारे कत सब बलो ए दहन टाई पकेटे जेते मार्केटे बोल देखिए कम जाला रस्त बखाटे आगुन बजारे कत सब बलो ए दहन না পারি কইতে পারি না সইতে না পারি কইতে, পারি না সইতে মেরুপায় হয়ে তাই শয়ে যাই ক্লেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটেতে হাত রাখি হাত রাখিও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ রাস্তায় জানাত পৌঁছাতে হয় দেরি जीविकारूबा दे रस्त जानजट ट्राफिक ए माथा हट ऑफिस पोचाते हैं देरी जीविकार तागिदे चाकर दे घुसखोर ऑफिसर दे ওদের ওই ধমুকে যাইয়াবি থমুকে ওদের ওই ধমুকে যাইয়াবি থমুকে সব কিছু মেনে নিতে হয় অবশেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বে তবু ভালো আছি তবুও ভালো আছি বে ভাত নেই পেটতে হাত রাখি হাত রাখি মাথাতে খুদার জ্বালাতে জলে পড়ে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটতে হাত রাখি হাত রাখিও ভালো আছি তবুও ভালো তবুও ভালো আছি তবুও ভালো আছি তবুও ভালো আছি তবুও ভালো আছিবে তবুও ভালো আছি তবুও ভালো আছিবে